সাহল ইবনু সাদ সাইদির অদিল তালন হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যদি কোনো কিছুতে অকল্যাণ থেকে থাকে তবে তা আছে নারী ঘোড়া ও বাড়িতে